যে প্রান্তে বসে পিএস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ আমরা সবাই মিলে আলোচনা করছিলাম কবিরাগুনাগুলো সম্পর্কে কারণ কারণ আমরা না জেনে হয়তোবা না বুঝে কবিরাগুনায় লিপ্ত রয়েছে। যদি জানতাম কবিরা গুনা থেকে বেঁচে থাকতাম নিজে এবং পরিবার পরিজন সবাই মিলে হয়তোবা সুযোগ হয়ে ওঠিনি আর এই জন্যে আমাদেরই উদ্যোগ জাতি কবিরা গুণাগুলো সম্পর্কে পরস্পরের পরস্পরের সাথে আলোচনা করে নিয়ে জেনে নিতে পারি এর প্রক্রিয়া প্রকরণের বাস্তবতা এবং এর থেকে আমরা বাঁচতে পারি কারণ আল্লাহ ফাঙানা হুয়া তাহলে নিষিদ্ধ করেছেন নির্ধারিত কিছু অপরাধকে তৌবা না করলে তা ক্ষমা করে দেবেন না বলে ঘোষণা করেছেন সুতরাং আমাদের প্রত্যেককে সাবধান হওয়া উচিত আর তৌবাকে কদ্দুর করি তিনি আলী হুসাল্লাম তিনবার করে বলতেন শুধু তাই না রসুল সাল্লাম শিখিয়েছেন সৈয়দুল ইস্তকফার আমরা কয় তা পারি আমরা কয়জনে তা মুখস্থ পারি সাদ্দউ সিয়ত বঙ্গনা করেছেন রসুল সাল্লাহ সাদ করেছেন যে ব্যক্তি সকালবেলা একবার বিশ্বাস সহকারে সৈয়দুল ইস্তক সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় তাহলে রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে ধন্য করে নিজ অনুগ্রহে আর যদি সন্ধ্যাবেলা একবার বিশ্বাস সহকারে পড়ে আর সকাল হওয়ার আগে মারা যায় رب العالمين নিজ অনুগ্রহে তাকে জান্নাত দিয়ে ধন্য কর সাইয়েদুল ইসতিগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন তা হলো বলতে হয় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতনি ওয়া আন আব্দুক ওয়া আনা আলা তাহলে চান্নাতের আশা করা উচিত আলমিন ক্ষমা চাইলে ক্ষমা করে দেন রসুল সাল সাত করেছেন বানু আদম খাউর আদমের সন্তানরা অপরাধ করে কিন্তু আব উত্তম অপরাধী তারাই যারা তৌবা করে মজার ব্যাপার বলছেন উত্তম অপরাধী অপরাধী আবার ভালো হয় কখন যখন তৌবা করে সুতরাং যত বড় অপরাধী করুক ব্যক্তি যদি তৌবা করে রব্বুল আলমিন অবশ্যই ক্ষমা করেন আমরা কি আজ তৌবা করার বিশ্বাস রাখি তৌবা করার চেতনার প্রেরণা রাখি তো করতে হবে বরং ঐতিহাসিক ঘটনা অতীতের জাতিতে এমন হয়েছে যে একজন মানুষ অনেক মানুষকে হত্যা করেছে কোনো বর্ণনা রয়েছে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তারপর কোনো একজন মানুষের কাছে গিয়ে বলেছে যাকে লোকজন আল্লাহর প্রিয়তম বলে বিশ্বাস করে মানুষকে অজানা জিনিস জানার জন্যে নিজে চর্চা করে এবং বলে প্রশ্ন করেছে আমি কি অনেকগুলো অপরাধ করেছি অনেক মানুষকে হত্যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন তিনি আটকে উঠে বলেছেন এত বেশি মানুষ মেরেছ মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না তখন সে বলেছে নিরানব্বই জন হত্যা করেছি আরেকজন করে একশো পূর্ণ করে নিলাম তারপর অনেক দূরে আরেকজন উপদে আরেকজন মানুষ যিনি মানুষকে সত্যের পথে আহ্বান করেন মিথ্যা থেকে বিরত রাখার জন্যে নসিহত করেন তার কাছে গিয়ে বলল আমি অনেক বড় অপরাধ করেছি অসংখ্য মানুষ হত্যা করেছি শঙ্কায় একশত মানুষ হত্যা করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন অবশ্যই তুমি যদি তো বা করো ঠিক লজ্জিত হও অপরাধের পুনরাবৃত্তি না করো রব্বুল আরমিন ক্ষমা করবেন লোকটি তো বা আল্লাহ কবুল করলেন এই ঘটনা কেবল ঘটনাই নয় কেবল গল্পই নয় আমাদের জন্য শিক্ষণীয় তা ঠিক মতো করলে করে দেন রব্বুল আর থাকলে রব্বুল আলমিন তোমাদের অপরাধ কৃত অপরাধ গুলোর কাবেন তাকে ويدخلكم جنات تجري من تحتها الانهار एवं श्रुतस्विनी समृद्ध जन्नते सुंदर বাগানে পরকালে চিরস্থায়ী জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন এমন এক দিনে ইয়াউমা লা ইউখযিল্লাহুন্নবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ জাদিন রাব্বুল আলামিন নবী এবং ক্ষমা করে দাও ও আত্মিমানা নোর আনা আমাদের জন্য তোমার নূর পূর্ণ করে দাও তুমি সব ব্যাপারে ক্ষমতা বা সুতরাং বন্ধু তো করলে রব্বলা আমি সব ক্ষমা করে দেন আবার তো বা করবে অপরাধ করবে আবার তু বা করো আলমিন ক্ষমা করবেন তিনি গফুর এবং গফ্ফার তার সুন্দর গুণবাচক নামের বাস্তবতা প্রকাশ পাবে সুতরাং বন্ধু যত অপরাধী করে থাকুন তৌবার জন্য উদ্বুদ্ধ হন উৎসাহিত হন প্রেরিত হন চেতনা ফিরে আনুন তৌবা করতে তবে তৌবার স্বাভাবিক শর্ত তিনটি এক নাম্বার যে অপরাধ করেছেন তার আর করা যাবে না বলে সিদ্ধান্ত। দুই নাম্বার লজ্জিত হওয়া রব্বুল আলমিনের কাছে যে আল্লাহ আমি বড় অপরাধ করেছি আমি খুব লজ্জিত তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আর তিন নম্বর এই অপরাধ যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে তাহলে সংশ্লিষ্টের হকটা ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে কোনো কোনো ফকিগণ বলেছেন যে যদি ব্যক্তি সত্যি হৃদয় থেকে তৌবা করে তার আল্লাহ নিজে ওকিল হয়ে তার পক্ষে হকদারের কাছ থেকে হক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু তিনি উত্তম ওকিল হাসবুল আল্লাহ নে আমল ওকিল আমল মাওলা নাসির আর কবিরা গুনা যেভাবে হচ্ছে রব্বুল আলমিনের কাছে তো বা না করলে বাঁচা যাবে না সুতরাং বন্ধু আমাদেরই উদ্যোগ তৌ করার প্রেরণা তৈরি করার জন্য কবুল করুন শুধু তাই না নিজেরা পুনরাবৃত্তি করব না দিন অপরাধটা জেনে অপরাধের পুনরাবৃত্তি থেকে রব্বুল আলমিনের কাছে হেফাজত চাইবে হানা হওয়া তা পুনরাবৃত্তিময় অপরাধ যারা করে কন্টিনিউ অপরাধ যারা করে তাদের অপরাধ তাদের অপরাধের বিপরীতে তৌবা করলেও কবুল করেন না কবুল এসে তৌবা করলে তো বা রব্বুল কবুল করবেন না যেমন ফেরাউন রব্বুল আলমিন উঠিয়ে দিয়েছেন মুসা সালাত ও সালামের সাথে রব্বুল নবীর সাথে চরম বাদরামি করেছে मुसा सलामाना मजलूमरा जो पकड़ाओ करते मुसादी हिसोलम तरह संगी सावाना दिए सामने समुद्र फेराउन तरह सैन्य सामंत नहीं बुलामी उठिए दिए इतिहा যে মৃত্যুর মুহূর্তের কবুল হয় নাগর বলতে চাই অনেকে আবার আমাদের গল্প করতে গিয়ে ওয়াজ করতে গিয়ে বলে না এটা সাগর না লুহিত এটা হল নীল নদ নৌমিন আলিক রবুল্লা আলমিন নিজে যেখানে ডাইরেক্ট বাহরুন শব্দ বলেছেন বাহ মানে সূত্রে প্রমাণিত লোহিত সাগরের সুয়েজ উপসাগরে মুসা আলী হুসালাম তার সমুদ্রের সামনে পিছনে ফেলাও বন্ধুগণ এই ইতিহাসের বাকি অংশটুকু সহ আমরা জানবো আজকের আলোচনায় तब छुट्टी वहमतुल्लाद हशिम मदानी और आपनारा देखें पीछे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 Marriage or divorce? What's the the divorce? Solution or problem? Heaven or hell? Big is you choose. Beauty, well, family status, virtue. Decide what you want.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 সত্যিকার যদি আল্লাহ নবী সালামকে ভালোবাসতে চাই তাহলে মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান তাহলে আল্লাহ নবী যে আদর্শ নিয়ে যে দিন নিয়ে তাহলে সে দিনকে আমাদেরকে তাজদিক সত্য বলে মানতে হবে করে ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম جس ایدنا موسیٰ علیہ شمدر آر شبائی رب ابش راستہ دیکھیں ربیم আপনার হাতে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন মুসারসাম আঘাত করলেন সমুদ্রের পানি দুই দিক থেকে পাহাড়ের মতো উঁচু হয়ে রাস্তা হয়ে গেল মুসারি হিসারা দিলেন মুসারি হিসুর ওই পারে চলে গেলেন ফেরাও নিসে দেখলো রাস্তা সেও নেমে পড়লো যখন মধ্যখানে গেল রব্বুল আলমীর আদেশ করলেন ও তো আর রাস্তা না সে সমুদ্র পানি ধাক্কা দাও দুই দিক থেকে বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে থাকা পানি মুহূর্তে ঢেউ হয়ে আশ্রে পড়ল ফেরাউন ওই পানির দূরে তার সকল সৈন্য সামন্ত সবাই ডুবে মরলের তালে উপরে উঠে আর নিচে যায় তখন বলল লা ইলাহা বললো আমান তু ইসরা বলল আমি ইমান আনলাম আল্লাহ চার কোন ইলাহ নাই আর এমন আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতিদিন আর চিলা তুমি একজন ফাসাদী সন্ত্রাসী রব্বুল আলমিন ওই মুহূর্তে তো বা কবুল করেননি উঠিয়ে দিয়েছেন সুতরাং জীবনের শেষ প্রান্তে कबरे जा हाथ दिया सब माफ ना विश्वास तौबा करते सामर्थ्य थका अवस्था देरी ना करोबा कर ले रब्बुल आलम क्षमा करें बंधुगण हमें जो तौबा करते बार बार आल्ला तौफिक दीनाजा तौबा करते शिखब तौबा मानी अपराधे स्वीकृति दे अपराधर स्वीकृति जे का बुनियां मानुषर मजबूत अपराध कर फिलसे जो बड़ अपराधी होंग स्वीकृति दी मानुष क्षमा तो अवश्य क्षमा करें क्योंकि बंधुगण हमारे आज निजे कृत अपराधे स्वीकृति देर दे चेतना कमे गए बर जापराधर कथा अबलील स्वीकार कर फेले लज्जित मानसिकताय अवनतमस्त के तरा माप पे जाए সুন্দর জীবনের অধিকারী হয় সব জায়গায় প্রশংসিত বন্ধুগণ আজকে আমরা যে একটি অপরাধ নিয়ে কথা বলছি তা হলো খুটা দেয়া আবাসফা আনাহতালা নিজের একটি গুণবাচক নাম হল মান্নান রব্বুল আলমী নিয়ামত দেন আর তিনি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন খুঁটা দিতে পারেন আর কেউ খুঁটা দিতে পারে না যদি কেউ খুঁটা দেয় কবিরা গুনা কবিরা গুন হওয়ার একটি অন্যতম বড় কারণ আল্লা সুফানার গুণের সাথে সাথে ধাক্কা দিয়েছে সবকিছু তার সুতরাং সবকিছুর মালিক তিনি কর্তা তিনি একচ্ছত্র আধিপত্য তার তিনি পারেন কাউকে ঘুটা দিতে অন্য কেউ তো পারে না বন্ধুগণ আজ খুটা আমাদের মাঝে সর্বত্র প্রচলিত রয়েছে। খুঁটা দেওয়া যাবে না কারণ খুঁটা দিলে সাদা কাংস হয়ে যায় আল্লাহ নিজি বললু তিলু সাদা কাম ধ্বংস করো না তোমাদের সাদা কাকে বিলমাননি খুটা দিয়ে ও কষ্ট কিভাবে হচ্ছে আমাদের খোটা ব্যক্তিগত পর্যায়ে কেউ কাউকে কোন কিছু দিল দুই দিন পর আমি দেই নাই তোকে করি নাই ঘর বাঁকা করে ঠিক এমনি ভাবে বলা এটা তো অহংকারও বটে অহংকারের পরিচয় হলো মানুষকে লজ্জা দেয়া আর সত্য গোপন করা তো কাউকে কোন কিছু দিলেন এটা সবার সামনে ঘর বাঁকা করে বলাটা তো তাকে লজ্জা দেয়া ব্যক্তিগতভাবে কোনো কিছু দিলে খুঁটা দেয়া হচ্ছে পারিবারিক ভাবেও খুঁটা দেয়া হচ্ছে শুধু তাই না অনেক পরিবারের বৈবাহিক সম্পর্ক দাম্পত্য সম্পর্কের ভাঙ্গনের অন্যতম বড় কারণ খুঁটা স্বামী তার স্ত্রীকে খুটা দেয় স্ত্রী তার স্বামীকে খুঁটা দেয় পরস্পর পরস্পরে খুটা দিয়ে দিয়ে নিঃশেষিত হয়ে যাচ্ছে এটি সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু তাই না আমাদের সমাজে সবচেয়ে বেশি খুটার যে বাস্তবতা দেখা যায় তা তাহলে মানুষ যখন কোনো কিছু দিয়ে কোনো কিছু তালাশ করে অন্বেষণ করে টার্গেট যখন অন্য কিছু হয় তখনই খুঁটার প্রসঙ্গ আসে যেমন কেউ হয়তো নেতা হওয়ার আকাঙ্ক্ষা বড় পদে বসার আশা আকাঙ্ক্ষা আর আগ্রহ রাখেন জাকাত নাম ধরে বড় করে ঘোষণা করে প্যান্ডেল দিয়ে সারিয়ার লুঙ্গি দিয়ে জাকাত দিলেন টার্গেট হলো ক্ষমতায় যাওয়া নির্বাচনের জিতা নির্বাচনের আগে দিলে। নির্বাচন আসার আগেই সব এমন শুরু হয় এই দেব সেই দেব এই করেগা সেই করেগা গা হয়তো কিছু কাউকে করলো পরে বলবে এই করেছি আমার এই আমি করেছি না আমাকে ভুট দেবা খুঁটা দিয়ে আর অন্বেষণ করা টার্গেট থাকে যখন কোন ব্যক্তি কোন কাজ করে কোন বিশেষ উদ্দেশ্যকে হাসিল করার জন্য সার্থক হয় না কবুল হয় না আল্লাহ সুফান তার রসুল সাল্লাহ আলী কাছে এটার প্রমাণ যেমন সহি আল রয়েছে রসুল সাল্লাহ তালিস্লাম হিজরত করেছিলেন মাদিয়ানুল মোনা ওয়ারাতে রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামের সাথে हिजरत कर इमान रक्षारनेक महाजिर किजरत कर प्रियतमा हिजरत कर तुम्हें विदिनाए तो से इमान रक्षार जन् बो पवारे प्रेमिकारन्दान हिजरत करते हिजरत आल्ला पवार इला, हा। पावार इला हा। मेके नारी के विद्युर তাহলে যেদিকে হিজরত করলো ওইদিকে সুতরাং যে পাওয়ার জন্যে যা দিল সে তো তাই পাবে আল্লাহকে তো আর পাবে না সফলতা তো এটা কোনো মানুষকে পাওয়ার জন্যে ধরার জন্যে করার জন্যে কিছু করা ও শির সিরকাল আজকার এটা রিয়া তো কোনো কিছু করলাম এই পাওয়ার জন্য। জাকাত দিলাম ভুট পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য। আর ভুট না দিলে বললাম দিয়েছিলাম জাকাত কিছু দিলাম একসাথে অনেকগুলোকে কবিরা গুণা বলা উচিত নয় কি অন্ধুগণ খুব সুখাতি সুক্ষ বিশ্লেষণে অন্তত এই খুটার কারণেই ঝগড়া বিবাদ আর ফসাদ শুরু হয়। হয়তো কেউ কাউকে এতটুকুন সহযোগিতা সাহায্য করতেই পারে কিন্তু সাহায্য করার বিপরীতে ব্যক্তির অতি দুর্বল মুহূর্তে তাকে খুঁটা দেয়া এই জিনিসগুলো অনেক ছোট্ট বাচ্চাদের মধ্যে আর ছড়িয়ে পড়ছে এবং একজন আরেকজনকে খুঁটা দেয়া খুঁটা দিয়ে দিয়ে নিজের অবস্থান বড় করা অন্যকে লজ্জিত লজ্জিত করা এই জিনিসগুলো বিভিন্ন কালচারের মাধ্যমে আমাদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে তা প্রিন্ট মিডিয়া তা হোক ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন ভাবে খুটা আজ আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে অথচ খুঁটা দিতে পারে না কারণ খুঁটা দিলে রব্বুল আলমিনের পক্ষ থেকে যে উপহার পাওয়ার কথা তা ধ্বংস হয়ে যায় দেখুন আল্লাহ সুফানোর আন করিমে যতগুলো সবের কাজ বলেছেন सब चाहते श्रेष्ठतम स्वे क्या हल आल्लास्तका दाना कारण जत भलो कल दस गुण है कवलम्र टा पसा जो रबुल आलमीन रस्ताय सदका रब्बुल आलमीन एक दिले सातश गुण्धे अनेक बसि स्वाभाविक भलो कह व्याशा आलिहा একটা করলে দশ গুণ কিন্তু খুটা দেয়াটা কত বড় অপরাধ যে একটা টাকা আল্লাহ রব আলমিনের রাস্তায় দিলে যেখানে সাতশো টাকা দিয়ে সবের শুরু উর্দে অনেক বেশি ওই ভালো কাজটাই ধ্বংস হয়ে যায় কেবল খুটা দিলে রব্বুল আলমিনের স্পষ্ট বক্তব্য তোমরা খুটা দিয়ে ধ্বংস করে দিও না সুতরাং সামান্য একটি কাজ অনেক বড় সবের কাজকে ধ্বংস করে দেয় বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে সাবধান হই সতর্ক হই নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বত্রই কোথাও খুঁটা দেব না প্রত্যেকটি কাজের পুরস্কার কামনা করব রব্বুল আলমিনের কাছে রবুল আলমিন তো সকলকে কবুল করুন আমিন আসসালামুকুম বারহমাত বারকাত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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সবানার সত্যবাণী ছড়াতে মানব কাছে आपना बैंक, उ बारिंग तीन शून्य जि चार नीन शून्य शून्य शून्य आठ तीन शून्य तीन 30008301, शून्य शून्य कोड, तीन কোরনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হল জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে